بسم الله الرحمن الرحیم باب باب باب كيف كان بدء الوحی الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل جل إنا أوحينا إليك كما أوحينا الى نوح والنبيين من بعده به قال حدثنا الحميدي قال حدثنا سفيان صفيان سفيان قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع القمات بن وقاص الليسي يقول سمعت عمر بن الخطاب الله عنه على المنبر يقول সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আ'মালু বিন নিয়্যাত ওয়া ইনামাল লিমি ইন্নাওয়া হামান কানাত হিজরতহু ইলা দুনিয়া ইউসীবুহা আও ইলা মারআতিন ইয়ানকিহুহা ফাহিজরতহু ইলা মা बायदा बुखारी शरीफ क्या शुरू कर लड़ार स्वाभाविक नियम आल कैरा शाए आला तिलमीज महाद्देश छात्र पढ़व छात्ररा शनि द्वित पद्धति हल किलमिज आला शाइफ ছাত্র শিক্ষকের সামনে পড়বে এই দুই পদ্ধতিতে হাদিসের দর্শ হয়ে থাকে অনেক ওলাময়েরাত আল্লাহ কে তারজি দিয়েছেন আবার অনেকে কেরাতু শেখ আলহ তিলমিস তারজি দিয়েছেন মূলত এই দুইটার ভিতরে কোনটা ভালো এবং কারা কোনটাকে উত্তম বলছেন সে সম্পর্কে বুখারেশ্বরী পড়াইতে গেলে আলোচনা আসবে কেতাবুল এলমের ভিতরে সেখানে আলোচনা করব আমার তরিকা হল কেরাতুল শায়েখ আলাত আমি নিজে এবার পড়ি এরপরে এটার উপরে তাকরির করে থাকি আমি এটাকেই তার দিয়ে থাকি আবার অনেক মহাদাম আছেন যারা নিজের এবার পড়েন না ছাত্র পড়ে পড়ার পরে তারা তাকরির করে থাকেন এটাও তরিকা আছে তো যাই হোক আমরা বুখারি শরীফ শুরু করলাম প্রথমেই দেখো বিসমিল্লাহ রহমানুর রহিম দ্বারা বুখারি শরীফ এই কেতাবখানা শুরু করা হয়েছে বিসমুল্লাহ রহমানির রহিম এই শব্দের এই বাক্যের তাৎপর্য তাফসির ব্যাখ্যা এগুলো সম্পর্কে কমবেশি। छने तुम्हरा विभिन्न कितबर मोकद्दमा अंश आलोचना शुने मजमल कथा हल जरा कूफार नाह फोकदार मेरा अब तदीउिल्लाहमानुरहमानुर रही शुरू कर ल এটাকে উত্তম বলেছেন যে এখানে হল এই যে হুদুস এর অর্থ থাকে হুদুস মানে কি একটা কাজ সংঘটিত হওয়া মানে তাৎক্ষণিক ঘটা যেমন নাচরা সে সাহায্য করল এই ফেলটা যখনই বলা হবে তখনই একটা ফেলের হুদুস বর্ণনা করা হবে আর জুমলে ফেল ইয়ের ভিতরে এই হুদুস থাকে না বরং এটা একটা ঘটনাকেই বিবৃতি করা হয় যেমন ঝায়েদুন কয়মন এখন যতবার জাহদুন কয়মন আমরা বলব ততবার কি সে দাঁড়াইতেছে নাকি কিন্তু যদি বলি কমা ঝাইদুন জায়দ দাঁড়াইল আবার কিছুক্ষণ পরে বললাম কমা জাহদুন তখন জায়দার আবার দাঁড়াইতে হবে তাইলে ফেলের ভিতরে তাজাদ্দুদের অর্থ আছে নতুনত্বের অর্থ পাওয়া যায় এজন্য জন্য যখনই কোন কাজ শুরু করব তখনই যদি আপতাদি বিসমিল্লা বলি তাইলে এই বিসমিল্লার দ্বারা ইফতেদাটা এটা নতুন নতুন করে প্রত্যেকবার হয় বুঝে আসছে এই জন্য ওনারা উত্তম বলছেন আর বসরিয়ন যারা ওনারা বলছেন যে এখানে এস এম মানা উত্তম सूचना नाम एट जेहतु फेलर भरे हुदूसुदे तात्निकुमला एसमिया अर्थ पावे सब समय कम आसे दाड़ाइल কিন্তু এসএমের ভিতরে দাওয়ামের অর্থ আছে আলহামদুলিল্লাহ এটা এসমিয়া অর্থাৎ আল্লাহর প্রশংসা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও হবে দাওয়ামের অর্থ পাওয়া যায় তাইলে আল্লাহর নামে শুরু করা এটা বিদ্যাম হওয়াই তো ভালো এইজন্য জন্য বলছেন মানে এখানে কিন্তু আল্লামা জমক এই দুই কলকে রদ করছেন যে আত্মাদি উ বা ইদা ই এর কোনটাই ভালো না ভালো হইল যে বিসমিল্লাহ রহমানুর রহিম আকরাউ বিসমিল্লাহ পরে যাইয়া একটা ফেল মানতে হবে যদি পড়া হয় তাহলে আকরাউ খাওয়া হয় আলু যে কাজ করবে সেই ফেলটা পরে আনতে হবে এইটা হলো উত্তর ওনার দলিল কি ওনার দলিল এক যে যদি আপাদিউ বিসমিল্লাহ রহমানুর রাহিম বলি তাহলে শুরু হইল না দেখতো কত সূক্ষ্ম বিষয় তিনি চিন্তা করছেন যদিও ছিলেন কিন্তু মহাক আলেন ছিলেন দ্বিতীয় দলিল আনছেন এই যে যদি বলা হয় আপতাদিউ বা ইসমুল্লাহ রহমানুর রহিম তাহলে বুঝা যায় যে আমার কাজের শুরুতে আল্লাহর নাম কাজের মাঝখানে বা কাজের শেষে আল্লাহর নাম তো হয় না এইজন্য যদি বলা হয় যে বিসমুল্লাহ রহমানুর রহিম আক্রও যে আল্লাহর নামে আমি পড়তেছি বা আমার পড়া আল্লাহর নামে তাহলে পড়ার শুরুতে পড়ার মাঝখানে পড়ার শেষে সবসময় যতক্ষণ পড়া ততক্ষণ আল্লাহ নাম নেওয়া হলো। এই দুই যুক্তির কারণে বলছেন যে ফেলকে পরে আনা এইটা আওলা হবে বসরিন বা কুফিন রা যা বলছে কোনোটা ঠিক না তো যাই হোক বিসমিল্লা সম্পর্কে তার বা আরো অনেক তাহকিব এখানে এগুলো তা ফিরের ভিতরে আলোচনা করা হয়েছে বা বিভিন্ন বুখারি শরীফের আলোচনা হল এই যেমাম বুখারি রহমতুল্লাহ আলাই কেতাব শুরু করলেন বিসমিল্লাহ রহমানুর রহিম দ্বারা এরপরে হবে। যে এখানে বাব اللہ তিন ভাবে باب تین যায়। বাব, جائے بابن কেন پڑا جائے কারণ কি এটা আমরা বলব উল ওয়াহিয়া বলছেন বুদু উল ওয়াহ এরপরে এমাম বুখারি রহমতুল্লাহ আলাই আয়াত করিমা নিয়ে আসছেন ইন্না আহাইনা ইলেইকা কামা আহাইনা এটা এমন বুখারি রহমতুল্লা আদাত যে বাবের উপরে যদি সমর্থক বা পক্ষে কোন আয়াত পাওয়া যায় ও তা এই আয়াতকে তিনি নিয়ে আসতেন সামনে সব জায়গায় দেখবা তো সে সম্পর্কে সবই পরে আলোচনা করা হবে প্রথমেই এমাম বুখারি রহমতুল্লাহ আলাহর উপরে এসকাল হয়েছে যে এমা বুখারি রহমতুল্লাহ আলাই বিসমিল্লাহ রহমানুর রহিম বলে কিতাব শুরু করলেন আলহামদুলিল্লা গেল কোথায় অথচ। আলহামদুলিল্লাহ দ্বারা গুরুত্বপূর্ণ কাজ শুরু করার ব্যাপারে হাদিস শরীফে নির্দেশ আসছে এখানে সেই হাদিসের খেলাফ করেছেন এক দ্বিতীয় অন্যান্য মোসান্নিফিনে কেরাম তাদের কেতাব বিসমিল্লার পরে আলহামদুলিল্লা দ্বারা শুরু করছেন পরে তাদের মাকসাদ আলোচনা করেছেন অথব সেই আম আমসান্নিফিনের খেলাফ তিনি করছেন এক হলো হাদিসের নির্দেশের খেলাফ করছেন আর হলো আম মুসান্নি এর যে তরিকা তার খেলাফ করছেন তাকরির এর ভিতরে প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করি সবসময় সাজাইয়ে বলার জন্য নাম্বারিং সহকারে এগুলো মনে রাখতে চেষ্টা করবেন এই হাম সংক্রান্ত বিষয় এবং বুখারি রহমতুল্লা উপরে দুইটা এসকাল হয়েছে জানতে হবে প্রথম স্কালের জব আবার দুইটা এক নম্বর জব হলো এই অন্যান্য মোসান্নিফিন এ খেলা এমন বুখারী রহমতুল্লা আলাই যে করছেন এটা তার বিরুদ্ধে এসকাল না হয়ে বরং উল্টা ঐ সমস্ত মোসান্নিফিনের বিরুদ্ধে এসকাল হতে পারে কথাটা হল এই যে এমাম বুখারী রহমতুল্লাহ আলায় অন্যান্য মোসান্নিফিনে কেরামের এর্তেবা করতে কি বাধ্য তিনি কত বড় মোস্তাহেদ ছিলেন আমিরুল ফিল হাদিদ ছিলেন फिनिकराम खिलाफ करण करदुल्ला के बाढ़ बुखारी मुखालाफात कर मोखालाफतो कर তাদের উচিত ছিল এমাম বুখারির মতো লেখা যেমন আমরা যে আপনারা এত বড় একজন ইমামের অনুসরণ করলেন না আপনাদের উচিত ছিল তার অনুসরণ করা এটাকে এলজামি জবাব বলা হয় অর্থাৎ যখন মোখালেব কোনো দলিল দেয় সেই দলিলের আসল জবাব না দিয়ে বরং তার বিরুদ্ধে আর প্রশ্ন তোলা এটাকে কি বলে এলজামী জবাব তো প্রথম এলজামী এভাবে দেওয়া এখন এলজামী আসল আসল এই হয়েছে মোসাননিফিন এ কেরাম আলহামদুলিল্লাহ তারা যে কেতাব শুরু করছেন এই কথাটা ঠিক না ঠিক না এই জন্য যে বহু মোসানিফিন এ কেরাম আমরা দেখাইতে পারবো যারা তাদের কেতাব শুরু করছেন আলহামদুলিল্লাহ পরেই তারা কেতাব শুরু করে দিয়েছেন মোতাকা ভিতরে দেখো তিনি কেতাব লেখছেন আলহামদুলিল্লাহ করেন সেখানে আলহামদুলিল্লাহ নেই আবু দাউদ শরীফ হল সেখানে হাম নেই এভাবে করে তিরমিজি শরীফ সেখানে হাম নেই এভাবে বহু মোসান নিফিন পাওয়া যাবে তারা হাম ছাড়াই শুরু করছেন অর্থাৎ শুরু করার ব্যাপারে নির্দেশ এসেছে হাদিসটা বিভিন্ন কিতাবে রয়েছে হাফেজ আব্দুল কাদের আর বা কিতাব লিখেছেন চল্লিশ হাদিসের কিতাব সেখানে এই হাদিস উল্লেখ করেছেন كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لَمْ يُبْدَأْ فِيهِ بِذِكْرِ اللَّهِ وَبِاسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَهُوَ أَقْطَعُ প্রত্যেক ওই বস্তু যেটা আল্লাহর নাম এবং بسم الله দ্বারা শুরু হয়েছে সেটা অসম্পূর্ণ আবু দাউদ এবং নাসাই শরীফে এই হাদিস এভাবে আসছে কুল্লু কালামিন লা يُبْدَأْ فِيهِ بِحَمْدِ اللَّهِ فَهُوَ عَجْزَمُ আজজম মানে হলো নাক্ষেজ অসম্পূর্ণ প্রত্যেক কথা যেটা আলহামদুলিল্লা সারা শুরু হয় সেটা অসম্পূর্ণ আফতা সব হাদিসের মর্মই এক যে কোন গুরুত্বপূর্ণ কাজ এটা যদি আলহামদুলিল্লা শুরু হয় সেটা বরকত শূন্য হয়ে যায় অসম্পূর্ণ থেকে যায় সুতরাং एवां रूपरे समझ में बुखारी आज से प्रथम जवाब खुब ख्याल बुझते प्रथम जवाब दीस कर पक्ष नम्बर जवाब ठीक ही जवाब जवाब ना सठीको ना जवाबालो देखोल मोतब मोतबात रहा हादीस जयीव ब्रष्टिकोण थे के? যে এই হাদিসের মাদার বা মূল ভিত্তি যে রাবি তিনি হলেন কোরব আব্দ রহমান মোতাবাদ মানে এর পক্ষে অন্য হাদিস নাসাই শরীফে এই হাদিসের এর আসছে যেটা সাঈদ আব্দুল আবদুল আজিজ থেকে বর্ণিত হয়েছে সেখানে কোরব না আব্দ রহমান নাই তাহলে সেই জৈব তো থাকে দ্বিতীয় জবাব এবং বুখারির যে উনি জৈব বলছেন সেগুলোর আমরা জবাব দিতেছি দ্বিতীয় জবাব হলো এই যে হাদিসটা আমরা জয়ীফ মেনে নিলাম কিন্তু জৈফ হাদিস উপরে ফাজাইল আমলের ব্যাপারে নির্ভর করা যায় অর্থাৎ ফাজাইল আমল প্রমাণ করার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট এটা তো একটা ফাজাইলের ব্যাপার অর্থাৎ এখানে তো জৈফ হাদিস দলিল হবে এবং বুখারি কেন তিনি গ্রহণ করলেন না দুই তৃতীয় আমরা বলছি যে আল্লাহ আনোয়ারশাহ কাশ্মীর রহমতুল্লাহ আল্লাহ হাদিস সহি হওয়ার জন্য তিনি চারটা সূত্র বলছেন যে এই চার সূত্রের যে কোনো সূত্রে পড়লে হাদিস সহি হয় এই চারটে সূত্র আগে দেখো তারপরে আমরা বিচার করি যে আসলে হাদিসটা আসলেই জয়ীফ কিনা এক নাম্বার হল যে কোন হাদিসের সমস্ত রাবি আদেল এবং সেকা হবে সনদ মোত্তা হবে মাঝখান থেকে কোন রাবি বাদ পড়বে না এবং এই হাদিসের ভিতরে কোন সুকুক সন্দেহ বা আইলাল হাদিসের যে সমস্ত জৈফ হওয়ার কারণ এগুলো থাকবে না এ থেকে মাহফুজ হবে তাহলে এই হাদিসটাকে আমরা কি বলতে নাম্বার এরকম আমরা বিশ্লেষণ করতে পারি না কোনো হাদিসের সনদ সম্পর্কে কিন্তু সেই হাদিসটা আইম্মাই হাদিস যারা ग्रहण जोग्य आईमीस मध्य क्यों जो, जो, जो हादी के सही थे हादी सही हो निर्भर जमन बुखारी रम एक हदीस के सही बोलसर सनद विश्लेषण कर रबी सबाई आदिल कना सेना मुत्ता क्या सुकुक आना एलाल से क्या ये देखने दरकार नहीं ग्रहण जोग्य आईमाय हदीस हदीस के सही बोलें तो हदीस टे सही দুই পদ্ধতি বললাম তিন পদ্ধতি যে এমন কোন কেতাবের ভিতরে হাদিসটা উল্লেখিত হওয়া যেই কেতাবের মোসান্নেব তার কেতাবের ভিতরে সমস্ত হাদিস আনার শর্ত করছেন অনেক মোসান্নেব বলছেন যে আমার এই কেতাবে সহি ছাড়া কোন হাদিস আমি সেই রকম কোন কেতাবে যদি হাদিসটা আর বরাত পাওয়া যায় তাহলে অন্যান্য বিশ্লেষণ না করেও আমরা হাদিসকে কি বলতে পারব সহি চার নম্বর যে কোন রাবি যদি জয়ীফ হয় মাজরুহ হয় সমালোচিত হয় তারপরে ওই হাদিসের পক্ষে যদি অন্য কোন বা গ্রহণযোগ্য হাদিস মোতাবাত হিসেবে পাওয়া যায় তাহলে ওই মোতাবাতের দ্বারা ওই হাদিসটা এর ভিতরে যে ত্রুটি ছিল এটা দূর হয়ে যায় ওই হাদিসটা গ্রহণযোগ্য হয়ে যায় সহি হয়ে যায় এই চায়ের পদ্ধতিতে আমরা একটা হাদিসকে সহি বলতে পারি এখন আসো এই যে কুল্লু আমরেন এই ব্যাপারে আমরা দেখিটা কি জয়ীফ যেটা দাবি করা হয়েছে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই চার সূত্রের অনেক সূত্রের আলোকে এই হাদিসটা সহি বলে প্রমাণিত হয় যেমন একটা সূত্র ছিল যে কোন গ্রহণযোগ্য মহাদ্দেশ যদি হাদিসটাকে সহি সহি আমরা যদি দেখি তাহলে দেখতে পারি যে আল্লামা ইবনুল সালাহ হাদিসের মোকাদ্দিসের উপর বড় গ্রহণযোগ্য কিতাব এই আল্লামা ইবনুল সালাহ তিনি হাদিসটাকে হাসানাহু ও হাদিসটাকে তিনি হাসান বলেছেন এবং সহি বলেছেন হাসানুন সহি বলেছেন আমরা খুঁজে পাই সহি খোজাইমার ভিতরে সহি হেবান এর ভিতরে সহি মানেই এই কিতাবের মোসান্নে শর্ত করছেন এই কিতাবের ভিতরে সহি ছাড়া আমি কোন হাদিস আনি নেই তাহলে এই এমন কেতাবে পাওয়া গেছে যেই কেতাবে শর্ত করা হয়েছে তাহলে তিন নম্বরে বলা হয়েছে যে কোন রাবির ভিতরে সমালোচনা থাকলে যদি তার পক্ষে মোতাবাহাত পাওয়া যায় অন্য কোন রাবি যদি তার মোতাবাহাত করেন তাহলে ওই দুর্বলতা দূর হয়ে যায় তো মোতাবাহতের কথা আমরা উল্লেখ করছি যে নাসাই শরীফে এ হাদিসের মোতাবাহাত আছে সেখানে মোতাবে কে ছিলেন তিন সূত্রেই হাদিসকে সহি তিনটা সূত্রে আমরা সহিবরি রহমতুল্লাহ আলাই হাদিস জয়ীফ জন্য আমল করেন নাই এটা কোন গ্রহণযোগ্য কথা হল না এই জবাবটা দেওয়া হয়েছে কিন্তু জবাবটা কি টিকছে জবাব নেই তৃতীয় জব যে হাদিসের ভিতরে বলা হয়েছে হামদো সালাতের মাধ্যমে কোন গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে কিন্তু হামদো সালাত হবে এটা কি বলছে সূক্ষ্ম কথা লেখতে বলছে হামদো সালার মাধ্যমে শুরু করতে বলছে তো শুরু যেমন ভাবে কেতাবতের মাধ্যমে হয় সেভাবে জেক্রি লেসানির দ্বারাও হয় অতএব এমাম বুখারী রহমতুল্লাহ আল্লাহ এর মতো একজন জলিল উল কদর মহাদ্দেশ তিনি এই কেতাব লেখতে গিয়ে মুখে আল্লাহর কথা স্মরণ করেন নাই হাম উল্লেখ করেন নাই এটা আমরা কিভাবে বলতে পারি অতএব তিনি এটা যে লেসানি লেসানের মাধ্যমে আল্লাহর হাম করেছেন কেতাবাত শর্ত না হাদিসে তো কেতাবাতের কথা বলেনাই অতএব ইমাম বুখারী রহমতুল্লাহ আল্লাহ ওই হাদিসের উপর আমল করেন না এটা বলা যাবে না কারণ কেতাবত্যের কথা হাদিসে শর্ত করা হয়নি বুঝে আসছে এটা একটা ভালো জব তৃতীয় জব এবার মুখারি রহমতুল্লা শুধু লেসানি না তিনি কেতাবতানো অমল করছেন কিভাবে যে এই হাদিসের ভিতরে দুইটা হাদিস পাওয়া যায় একটা হলো বিসমিল্লা দিয়ে শুরু করার হাদিস আর একটা হলো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করার হাদিস তো শুরু কি দুইটা দিয়ে হইতে পারে একটা দিয়ে শুরু করলেই তো অন্যটা দ্বিতীয় হয়ে যায় ঠিক না বলছ যে খালি পেটে পাঁচটা বিস্কুট যদি খাইতে পারো তাহলে তোমাকে একটা বিরাট পুরস্কার দেওয়া হয় চিন্তা করছো যে এটা তো কোন ব্যাপারই না কিন্তু কথার যে হওয়ায় কুইউদ আছে এটা তো বের করা হয় নাই উনি পাঁচটা খাইছেন পুরস্কার বলছে যে পুরস্কারকে কিভাবে তুমি নেবা তুমি যখন একটা বিস্কুট খাইলে তখন কি আর তোমার খালি পেট ছিল তাহলে বাকি চারটা তো তুমি খালি পেটে খাইতে পারো নাই আমার কথা ছিল তাই পাঁচটা বিস্কুটই খালি পেটে খাইতে হবে বুঝতে কথা। কথা শুরু একটা দিয়ে হতে পারে দুইটা দিয়ে সম্ভব এই জন্য বোখারি রহমতুল্লাহ কত বড় বুদ্ধিমান লোক ছিলেন যে কোনটা দিয়ে শুরু করলে কোনটা হাম দিয়ে শুরু করলে বিসমিল্লা পরে আনা হয় বিসমিল্লা দিয়ে শুরু করলে হামকে পরে আনা হয় তাহলে হাদিস তো দুইটাই আছে একটার উপর আমল হয় আর উপর আমল হয় না এই তিনি এমনভাবে ভাবে আমল করলেন যাতে এট এ টাইম একই সাথে দুইটা দিয়ে দুইটার উপর আমল হয় এই তিনি বিসমিল্লার উপরে ইত্তিফা করলেন আসা বিসমিল্লা রহমানুর রহিম এর ভিতরে আল্লাহ রবাহ আলমিনের কোন প্রশংসা আছে না নাই আল্লাহ রবাহ আলমিনের এমন দুইটা সেফাত কথা বলা হয়েছে আর রহমান আর রহিম যার ব্যাখ্যা করতে মুফাসুরাম রাতের পর রাত শেষ করে দিতে পারেন এই যে রহমান আর রহিম এর ব্যাখ্যা কি তাইলে বিসমিল্লাহ রহমানের ভিতরে তো আল্লাহর হামদ এসে গেছে অর্থাৎ শুধু বিসমিল্লা দ্বারা শুরু করছেন এখানে বিসমিল্লাও হয়েছে এবং সাথে সাথে হামদ এসে গেছে এজন্য আল্লাহ হাম উল্লেখ করে হামকে দ্বিতীয় স্তরে আনতে তিনি চান নাই এটা একটা সুন্দর জগ আরেকটা জবাব দা কয়টা জবাব বলছি তিনটা চতুর্থ জবাব এবার বুখারি রহমতুল্লা আলাই দেখছেন এখানে বহুমুখী দলিল আছে হাদিসে দুই রকম আছে বিসমুল্লা দিয়ে শুরু করার কথা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করার কথা তো তিনি চিন্তা করলেন যে সবচেয়ে হবে আমি আল্লাহ রব আল কোরআন শরীফে কি তর্ করছেন আমি সেইটা করব তো দেখো কোরআন শরীফ শুরু প্রথম আছে। কিন্তু নুজুলের তারতিব অনুযায়ী প্রথম কোন সুরা এক তো দেখো বিসমুল্লাহ হিরুর রহমান পরে কি এক আলহামদুলিল্লাহ বলছে আল্লাহ বলেন নাই এরপরে সুরা মদ নাজিল হয়েছে কেউ বলছেন সেখানেও বলেন নাই এরপর মোজাম্মেল সেখানেও বলেন নাই অতএব আল্লাবুল্লা আলমিনের তরীক হলো বিসমিল্লার পরেই বক্তব্য শুরু করে দেওয়া অতএব তিনি কোরআন শরীফের অনুসরণ করছেন কারণ কোরআন ও হাজিসের ভিতরে যদি তাহার হয়ে যায় তখন কোরআনকে তো তার জিতেই হবে অতএব তিনি কোরআন শরীফের অনুসরণ করছেন এবং তিনি একানা আইমের ভিতরে আগে বলছি যে মহাত্তা মালেক তিরমিজি আবু দাউদ এরকম বহু কিতাব শুরু হয়েছে বিসমিল্লার পরেই আলহামদুলিল্লা ছাড়া হলো চতুর্থ পঞ্চম জবাব একটা সুন্দর তাউজি করছেন যে রসুল পাক সাল আলহ সাল্লামের আমল কি ছিল কহল তো পাইলাম দুই রকম আমল কিরকম ছিল তো আমল খুঁজলে পরে আমরা দেখি রসুল্লাক্তিতেন ক্ষুদ্র দেবে ক্ষুদয়ে দাঁড়াইয়ে প্রথমে কি নাহমাদুস্তিনু আলহামদুলিয়া ছিল আর রসুলবাকসালাম যত চিঠি পত্র নির্দেশনামা লেখতেন এগুলো কি তিনি আল্লাহামদুল্লাহ দিয়ে শুরু না বিসমিল্লা দিয়ে শুরু করছেন তাহলে হয়ে গেল যে আমরা যখন মৌখিক ক্ষুদবে দেব তখন শুরু করব। আর যখন কিছু করবো দেখো সব চিঠিগুলো দেখো আমি সব চিঠি নিয়ে আসছি এখানে এক নম্বরে চিঠি যেটা হিরাক্লিয়াসের কাছে পাঠানো হয়েছিল রোমের বাচ্চার কাছে চিঠি এবার এরকম ছিল بسم الله الرحمن الرحيم من محمد ابن عبد الله ورسول اله إله العظيم الروم سلام على من اتبع الهدى اسلم تسلم اسلم يعطيك الله أجرك مرتين فإن توليت فإن عليك اسم الريصيين يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا এর কাছে চিঠি লিখছিলেন কেতাবের এবার ছিল বিসমুল্লাহ রহমানুর রাহিম মিন মোহাম্মদ রসুল ইহার আবি শমার সালাম আলামান ইত হুদা ও আমিহি ও সদ্দকা কেতাবের এবার ছিল বিসমুল্লাহ রহমান রহিম মিন মোহাম্মদ রসুল ইহ মুী আহমদ ইহ্জিল ইহ্লাহ আসাদসুল ইসি আল আসহাম আজম হাবসা সালাম আলহামনি হুদা ও আনাসুলি এই ইমানের বাদশার নিকটে হুজুর যে চিঠি পাঠাইছেন ফারেসের বাদশার নিকটে পারস্যের বাচ্চার নিকটে এবার এরকম ছিল বিসমুল্লাহির রহমানুর রাহিম আলা রসুল্লাহ সালাম হুদা এরপরে আমার নিকটে হুজুর যে চিঠি পাঠাইছেন বিসমুল্লাহ রহমানুর রাহিম বিন আবদুল্লাহ ইলা আবনাই হুদা এরপরে নিকটে যে হজুর চিঠি বিসমিল্লাহ রহমান রসুল ইলা ইহজা ইবনে আলী সালাম আলাম হুদা দেখো সব চিঠি বিসমিল্লার পরে হাম সারা শুরু রহমতুল্লাহ এই তরীকা অবলম্বন করছেন যে হুজুরের লেখার যে সিস্টেম ছিল তিনি সেইভাবে লেখছেন আর হামদের কথা এটা বক্তব্যের ক্ষেত্রে তবে এখন একটা প্রশ্ন আসে আমি চিনতে করছি যে যে সমস্ত মুসান্নিফিনে কেরাম আলহামদুলিল্লাহ দিয়ে কেতাব শুরু করছেন তারা কি ভুল করছেন তারাও আসলে ভুল করেন যেহেতু স্পষ্ট দলিল আছে আর এই চিঠির ভিতরে একটা চিঠি আছে এখানে আমি পড়ি বিসমিল্লাহ রহমান রহিম মোহাম্মদ রসুল্লাহ ইল আল মনজুরিব সাঈ সালাম আলাইকা ফাইন্নি আহমদ ইহ্জিল এখানে বিসমিল্লার পরে তো শিরোনাম শিরোনামটা তো মূল চিঠি না হুজুর বলছেন ফাইন্ম ইকাল ইসমিল্লার পরে চিঠির কার থেকে কাকে এরপরে আলহামদুলিল্লাহ বলছেন অতএবাজ এটা আমল করছেন কত সূক্ষ চিন্তা করে তারপর আমল করতেন যাই হোক কয় জবাব হয়েছে ছয় আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাই উনি বলছেন যে এমাম বুখারী রহমতুল্লাহ কোন ধরি তাহলে বুখারির উপর ইসকাল না। কিন্তু হাজার আসকালামী রহমতুল্লা আল্লাহ এটাকে রদ করছেন বহু জায়গায় এম বুখারী আইনি আল্লাহ আইনি যেখানে কোনো কথা বলছেন তাউজি করছেন যদ্দুর সম্ভব এবনে হাজার আজকালান সেটাকে রদ করার চেষ্টা করছেন এই কি সমস্যা ছিল কিন্তু না যদি সেটা না থেকের পক্ষ থেকে এলহা করা হয়েছে যোগ করা হয়েছে ওটা বুখারি লেখেন না ওই যে করছে নকল করছে তিনি সংযোগ করে দিচ্ছেন এভাবে করে আইনি বিরোধিতা তিনি করছেন কিন্তু আমাদের কাছে আইনের জবাবটা হইতে পারে একটা জবাব হতে পারে অনেকে জবাব দিয়েছেন জবাবটা জয়ীফ যে এম বোখারি রহমতুল্লাহ আলাই তার এই কেতাবটাকে এটাকে কোনো গুরুত্বপূর্ণ খেদমতি মনে করেন আর আপনি বলছেন জিবা প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবে এবং বুখারি রহমতুল্লা কাত্রে নিজেকে ছোট মনে করে এই খেদমতটাকে কোনো গুরুত্বপূর্ণ কাজই মনে করেন নাই যে আমি কি আর করছি সামান্য খেদমত করছি এটা তো আর তেমন গুরুত্বপূর্ণ কোনো খেদমত হয় নাই এই তিনি আলহামদুলিল্লাহ উল্লেখ করেন নাই কিন্তু এটা জয়ী এই জন্য যেমন বুখারি রহমদ্দুল্লা আল্লাহ জীবনের একমাত্র এটাই বড় সাধনা এরপরে প্রত্যেকটা হাদি যেভাবে তিনি গোসল করে ইফতেখারা করে লিখছেন দীর্ঘ ষোল বছর পরে বসে তো সেইটা যদি কোনো ব্যক্তির জীবনে গুরুত্বপূর্ণ কাজ না হয় তাহলে আর কোন কাজ গুরুত্বপূর্ণ হবে তাই তার জীবনে কোন গুরুত্বপূর্ণই কাজ নাই। তার আলহামদুলিল্লাহ সারা জীবন না বললেই চলবে অর্থ এইটাও জব জয়ীফ কয়টা হলো আট নম্বর জব আল্লাহ রবুল্লা আলমিন এর অর্থ হল যে আল্লাহ এবং তার রসুলের সামনে তোমরা বেড়ে যাবে না এক হলো সামনে হাঁটবে না এক জাহিরি আমল আর একটা হলো হুজুর যা বলছেন তার চেয়ে বেশি বুঝবে না তার চেয়ে বেশি কিছু করবে না হুজুর চারটি কাত নামাজ পড়তে বলছেন তুমি বাড়াই পাঁচটা কাত পড়লা এটা দিম হল এটা নিষেধ করছেন অনুরূপ ভাবে হুজুরের কথার আগে কথা বলবে না বা আল্লাহ এবং তার নামের পূর্বে অন্য কিছু উল্লেখ করবে না এখানে যদি আগে আলহামদুলিল্লাহ করা হয় তাহলে তো প্রথমে কি আলহামদু আছে এটা তো আল্লাহর নাম না আলহামদু কি আল্লাহর নাম নাম কি লহ অতএব এখানে তো আমল করা সম্ভব না আলহামদুলিল্লাহ বললে এই আয়াতের উপরে আমল হয় না এই জন্য বুখারি রহমতুল্লাহ এটাকে এড়াই গেছে কয়েক জবাব হল নয় নয় জবাব হল বাজরাম বলছেন এটাও খুব গুরুত্বপূর্ণ কোনো জবাব না যে এই হাদিসের হুকুম প্রথম দিকে ছিল পরে মানসুখ হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেক কাজে বলতে হবে এই হুকুম প্রথম ছিল পরে মানসুখ হয়ে গেছে তো নক হৈত হইলে তারিক লাগবে এবং নাসেক দলিল লাগবে সে ছাড়া নির্দিষ্টভাবে দাবি করলেই তো হবে না যে নস্কে গেছে আলাই যিনি বুখারি শরীফের অনেকগুলো সরা লিখছেন উনি তাকরির ভিতরে এটা উল্লেখ করা হয়েছে উনি বলেন তেরোশ চুরাশি হিজবিতে মরানা ইউসুফ সাহেবের অনুরোধে তিনি হজে গিয়েছিলেন তো সেই হজে থাকা অবস্থায় তিনি মসজিদে নবীতে একটা স্বপ্ন দেখেছি যেহেতু স্বপ্ন সরিয়ে কোনো দলিল না এই জন্য এই জবাবটা আমি সর্বশেষে উল্লেখ করলাম কিন্তু এটা একটা সুন্দর জব সাহেক জাকারিয়া রহমতুল্লাহ আলহ বলেন যে স্বপ্নে আমি দেখি যে মসজিদে নবমীতে আমাকে বুখারি শরীফ পড়ার জন্য অনুরোধ করা হয়েছে সবাই আমাকে বুখারি পড়ার জন্য পড়ানোর জন্য বলছেন বড় মহাদেশ তিনি বুখারি পড়াইতেন যে যা কল্পনা করে সেটি তো স্বপ্ন দেখ তা আমি বুখারি পড়াইতে বসছি এখন কিভাবে পড়াবো আমি কোন সারা শুরু কেতাব নিয়ে আসি না সফরের মধ্যে তখন দেখি যে যেমন বুখারি রহমতুল্লাহ আলাই তিনি আমার সামনে এসে বলতেছেন যে কোন সমস্যা নাই আমি তোমার পাশে বসা থাকবো কোনো সমস্যা হইলে বলে দেবো তুমি পড়াও আমি পড়াইতে শুরু করলাম বিসমিল্লাহ রহমান যেভাবে আমি পড়াই এত সারা বছরই এইভাবে পড়াই আমি পড়াইতে শুরু করলাম এরপরে কেন বিসমিল্লের পরে আলহামদুলিল্লাহ আনেন নাই কেতাবের যে সমস্ত জবাব আছে এগুলো একটা একটা করে আমি নকল করা শুরু করলাম এবং বোখারি রহমতুল্লাহ আমার দিকে হেসে দিয়ে বললেন শোনেন মহাদ আসল ঘটনা হলো এই যে কেতাবটা যখন আমি লেখি তখন এটা বেহাইসিয়াতে কেতাব লেখা হয়নি অর্থাৎ একটা কেতাব হিসেবে এটাকে লেখা হয়নি বরং জুজ জুজ করে আমি লিখছিলাম যেমন কেতাবুল এলএম এটা একটা জুজ কেতাবুল সালাদ এরকম পরে জুজগুলো মিলেই একটা কেতাব বানানো অর্থাৎ যখন লেখা হয়েছিল তখন যুজ হিসেবে লেখা হয়েছিল কেতাব হিসেবে লেখা হয় নাই ফলে আলহামদুলিল্লাহ লেখার কোনো নওবাদ কোনো সুযোগই আমার আসে নাই হয়তো বদুলই লেখছেন এমন না এটা পরেও লেখতে পারে। পরে জুজগুলোকে তারতল দিয়ে কিতাব করছেন তো এটা একটা সুন্দর জব তো এই দশটা জবাব দিলাম এর থেকে যেটা যার পছন্দ হয় সেটাই গ্রহণ করতে পারে Thank you.